<سلام> و و السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا الظن ان بعض الظن اثم সম্মানিত দর্শক মন্ডলী হালাল হারামের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরনিন্দে গিবত যেটা মানুষ সাধারণত করে থাকে নারী পুরুষের এটা স্বাভাবিক অভ্যাস অথচ মহাপাপ এটা আমাদের জন্য এত জরুরি যে মানে ভাষায় প্রকাশ করা যেন কত জরুরি প্রত্যেকের জন্য মানুষের হিবাত করা নিন্দা করা মনে হচ্ছে যেন একটা মানুষের দৈনন্দিনের স্বাভাবিক কর্ম অথচ মহাপাপ আল্লাহতালা বলছেন হে ইমানদার গণ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কিছু ধারণায় পাপ হয় রসুল থেকে বেঁচে থাকো এখানে ধারণাকে আল্লাহ রসুল সবচেয়ে বড় মিথ্যে বলছেন আল্লাহ রসুল অন্যত্রে বলে যে সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে সিরক করা দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা আর এখানে আল্লাহর নবী বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের জীবনটাই একজন ধারণা একজনের বসে আছে আপনি বলছেন যে ও মনে হয় কথা বলেছে আরেকজন বলছে যে সেই মনে হয় এ অন্যায় করেছে আপনি কি তদন্ত করেছেন বিষয়টা তদন্ত করলেও তো আপনি এটা বলতে পাবেন না ধারণা করে সমাজের ক্ষতি হয় धारणा जार धारणा मान सम्मान क्षति महा पापन तो धारणा पाप। करतेधे कर सम्मानित दर्शक मंडल अल्लाह तलाज तुम्हारा मानसर दस्तुटी उद्घाटन करो ना वैला তোমরা পরস্পরে পরস্পরের নিন্দা করোনা গি বাত করোনা এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন যে তোমরা কি তোমাদের জীবিত ভাইয়ের গোস্ত খেতে ইচ্ছুক যে গি বাত করছো গি করা মানে হলো যে মানুষ মানুষের গোস্ত খেলো এই কাজটা কি সহজ এটিকে মানুষ করবে মানে এই কাজটা মানুষের কাছে যেমন জটিল কঠিন মানুষ এটাকে খুব অপছন্দ করবে মানুষ তো মানুষের গোস্ত খেতে পারে না এই কাজটা যেমন কঠিন ও জটিল গিবাদ করা তেমন কঠিন ও জটিল সাহলিবনু সাদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুখে গিবাদ করা থেকে নিজেকে ওতে রাখবে এবং লজ্জায় স্থানকে কন্ট্রোলে রাখবে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার বোখারি মুসলিম হোজাইফা রাজি আল্লাহ তালাহ আনহ বলেন তারা জান্নাতে যাবে না তারা জাহান্নে যাবে তারা জান্নাতে প্রবেশ করতে পারে না আল্লাহ বলছেন সামনে ও পশ্চাতে নিন্দাকারীর জন্য অনেক সময় সামনে নিন্দা করলেও নিন্দাই হয় ধ্বংস সুনিশ্চিত জাহান্ন অনিবার্য যারা নিন্দা করে যারা গি করে সামনে ও পশ্চাতে যারা মানুষের বদনাম করে বেড়ায় তাদের জন্য ধ্বংস তাদের বাঁচার পথ নেই আবহা রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন सब चे निकृष्ट मानूस पा से लागे एक कथा लागू जरा गीबत कर बेड़ाई परनिंदा कर बेड़ाई चुगल खरिड़ाईकाल खुब कठिन ए सब चे निकृष्ट पा तुम्हारा विचार हादिस तो बुखारी मुस्लिम रसुल्लामनाफेकर लक्षण चार्ट कथा बोलने मिथ्ये वदा कर ले भंग तर्क लिप्त हश्ल कथा मिथ्ये बला गीब करा परनिंदा करा महापाप বেশি রাজান নামে নিক্ষেপ করে কি আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আচ্ছা সঙ্গী সাথী তোমরা কি জানো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আমি বলি মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে আল ফামল মুখ এবং লজ্জা স্থান যদি মানুষ মুখে আশ্রয় নেই পরনিন্দা করে তাহলে তার বাঁচার পথ নেই তাহলে সে জাহান নামে যাবে লজ্জা স্থানকে যদি সে কন্ট্রোলে না করে তাহলে সে জাহান নামে যাবে তার বাঁচার পথ নেই সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লুসাল্লামে একদিন সঙ্গী সাথীকে সামনে রেখে বলছেন হালতাদু না মাইকুব নাসানারা তোমরা বলতে পারো কি মানুষকে পিছন দিক থেকে ধাক্কামেরে মুখের মাধ্যমে জাহান নামে নিক্ষেপ করে কি তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই আল্লাহ রসল জিহাটাকে ধরে নিয়েছেন জিহা ধরে নিয়ে বলছেন দেখো এই জিহা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে সম্মানিত দর্শক মন্ডলী যারা গিবৎ পরনিন্দা আশ্রয় নিচ্ছি তাদের পরিণাম এটা তাদের বাঁচার পথ খুব কঠিন বাঁচার পথ খুব কঠিন পরনিন্দাকার বাঁচার পথ খুব কঠিন একদা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই কবরে শাস্তি হচ্ছিল আল্লাহ রাসুল একটা খেজুরের ডাল ভেঙে দুই টুকরা করে দুইটা কবরে পুঁতে দিলেন পুঁতি দিয়ে বললেন যে এই ডাল দুটি শুষ্ক হওয়া পর্যন্ত কবরের শাস্তি লাঘব হবে হালকা হবে তিনি বললেন যে একজন কবরবাসী চুগুল খড়ি করে বেড়াত পরনিন্দা করতো আর একজন পেশাব থেকে বাঁচত না গাভীর পেশাব থেকে বাঁচতে হবে ছাগলের পেশাব থেকে বাঁচতে হবে এটা বিষয় জরুরি নয় শুধুমাত্র মানুষের পেশাবই জরুরি মানুষের পেশাব যদি শরীরে কাপড়ে লেগে যায় তাহলে ধুইয়ে ফেলা ছাড়া ওটা পবিত্র হবে না অবস্থায় সলাত আদায় করা যাবে না তবে ব্যক্তি নিজের যদি পেশাব দিকে না বাঁচে তাহলে আর একটা বিপদ আছে কবরে তার শাস্তি হবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আল্লাহ নবী বললেন যে আরেকজন কবরবাসীকে শাস্তি হচ্ছিল ঘিবৎ করার কারণে পরনিন্দা করার কারণে বদনাম করার কারণে যেটা বদনামের পরিণতি যেটা গিবতের পরিণাম ও বাদামে সৌমিত রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল আসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারবে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার কেউ যদি ছয়টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার তার এক যে কথা বললে সত্য বলতে হবে মুখে গিবাদ করতে হবে না মিথ্যের আশ্রয় নেওয়া যাবে না ওয়াদা করলে পূরণ করতে হবে কেউ যদি কোনো আমানত রাখে তাহলে যথাসময়ে তা প্রদান করতে হবে লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে হবে হাতকে সংবরণ করে রাখতে হবে অন্যায়ভাবে ব্যবহার করল না চক্ষু নিচু রাখল যেটা সবার জন্য জরুরি আল্লাহতালা পুরুষকে যেমনভাবে চক্ষু নিচু করতে বলেছেন নারীকেও তেমনভাবে চক্ষু নিচু করতে বলেছেন সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমরা কথার মধ্যে একটু কথা বলি সেটুকু হচ্ছে যে আসলে নারীদের জন্য জরুরি ছিল বাড়িতে থাকা সব নারী মাঠে নেমে গেল রাস্তাঘাট তাদের দিয়ে পরিপূর্ণ বাজারে তারা পরিপূর্ণ আমরা কি করে চলতে পারি বলুন আল্লাহর নবী যে বললেন যে তোমরা যদি ছয়টা জিনিসের জিম্মেদার হও তাহলে আমি তোমাদের ব্যাপারে জান্নাতে নিয়ে যেতে জিম্মেদার হয়ে গেলাম তার একটা হচ্ছে চক্ষু নিচু করা তো চক্ষু নিচু কি করে করি রাস্তাঘাট তো সব নারী ঘেরেছে এই আমরা অনুরোধ করব সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের স্ত্রী আপনাদের মেয়েদেরকে আপনাদের বন্দরকে একটু বলুন তারা যেন বাড়িতে থাকে নইলে জাতি তাদের কারণে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এরপরে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব আসসালাম আলাইকুম সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আই চ্যালেঞ্জ এনি হিউমেন টু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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে দেশে বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও ইউ চুজ ওয়েল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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে আল্লাহ নবী বলেছেন কেউ যদি ছটি জিনিসের জিম্মেদার হয় জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জাননাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে মুখে সত্য বলা মুখকে গিবত থেকে রক্ষা করা রসুল সাল্লি আসাল্লাম বলছেন মনকানা জা ওন ফিদ্দু নিয়ে যার দুনিয়াতে দুইটি মুখ হবে অর্থাৎ একজনের সামনে এক কথা বলে আর সামনে আর কথা বলে এই হলো দুনিয়াতে দুইটি মক তো এখন ওই অমাল মিন নারিন। বিচারের মাঠে তার দুইটি জিহ্বা হবে জাহান নামের আগুনের বিচারের মাঠে তার দুইটি জিহ্বা হবে জাহান নামের আগুনের ভয়াবহ ব্যাপার সম্মানিত দর্শক মন্ডলী হাদিস সহি বিবেচনা করুন যারা গীবতের আশ্রয় নেয় যারা পরনিন্দা করে বিচারের মাঠে তার জাহান নামের আগুন দ্বারা দুটি জিহবাদ তৈরি করা হবে আমরা যারা করেছি তারা তোবা করি যার কিবাদ করেছি তার কাছে ক্ষমানি নইলে আমাদের বাঁচার পথ খুব কঠিন একদা আয়েসার আনহা সফিয়াকে বলছেন যে তিনি খাটো মহিলা এই কথাটা শুধু বলেছেন খাটো খাটো কথাটাই নিন্দে তখন আল্লাহ রসুল বলছেন যে আয়েসা লেখা কুলতে কেলেমাত্র মানে তুমি গিবত করেছ সম্মানিত দর্শক মন্ডলী এই বাক্যটাকে আমরা বুঝাতে সক্ষম তিনি বলেছেন যে তিনি খাটো এটা হয়েছে গিবাদ এটা হয়েছে পরনিন্দা আর এটা এত বড় অপরাধ হয়েছে যে আল্লাহর নবী বলছেন যে তোমার এই বাক্যটা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে যে যে গিবাদে আমরা স্বাভাবিকভাবেই করে থাকি আবহাওয়ায় তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন তা আমি কতগুলি লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম লহুম আজফারুন বললাম জিব্রাইল মানহায়ে এরা কারা যারা তাদের মুখকে এইভাবে খামচাচ্ছে হা দিয়ে তো জিব্রাইল আলাম বললেন হ্যা फरा हर जरा मानसर गीबात करत मानुष मानुषर परनिंदा करत तर अवस्था हम सम्मानित दर्शक मंडल हादिस्त बोखारी मुस्लिम मानुष्स गीबात कर ले नख हो बड़ो बड़ निजे नख दिए मानस निजे मुखमंडल के खामचाते थक कठिन कथा कत जटिल कथा আবু হরাই রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ এক বৈঠকে বললেন হাল হালতের সাথে তোমরা বলতে বড় গিবাদ কাকে বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমরা বলতে পারছি না গিবাদ আপনি ভালো জানেন আল্লাহ রসুল বলছেন শোনো দিক্রাম একরাহ তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে তোমার ভাই যদি শুনতে পায়। আর তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ আপনি কারো কথা বলছেন এই কথা যদি ও শুনতে পায়। আর শুনে যদি তাকে খারাপ লাগে এটাই হলো গিবাত এই পর্যন্ত আল্লাহ রসুল বলতেই একজন সাহাবি বলে উঠলেন আল্লাহ রসুল আর আকুল। ও যদি অন্যায় করে থাকে আর আমি যদি বলি তাহলেও কি গিবাত হবে ও যদি চুরি করে থাকে আর আমি বলি তাহলেও কি গিবাত হবে আল্লাহ রসুল বলছেন শোন ইনকানা কল ফাকা দিগাপ্তা হ। ও যদি অন্যায় করে থাকে আর তুমি বলো তাহলে হলো গি বাতিলাম আর ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ সম্মানিত দর্শক মন্ডলী হাদিস মুসলিম শরীফের আমরা বিবেচনা করি তিনি বলছেন কেউ যদি অন্যায় করে থাকে অশ্লীল কাজ করে থাকে আর আমরা বলি তাহলে গিবাদ আর যদি না করে থাকে আর বলি তাহলে অপবাদ দুইটার হুকুম দুই হুকুম গিবাদের হুকুম ভিন্ন অপবাদের হুকুম ভিন্ন। ভিন্নের হুকুম হচ্ছে যার গিবাদ করা হয়েছে পরনিন্দা করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে তাছাড়া ক্ষমা হবে না আর অপবাদের শাস্তি হচ্ছে চল্লিশ লাঠি মারতে হবে চল্লিশ লাঠি মারা ছাড়া এ ব্যক্তি পবিত্র হবে না এ মানুষের উপরে অপবাদ লাগিয়েছে আল্লাহর নবী বলছেন যে ধ্বংস হওয়ার সাতটি কাজ আছে তার একটি কাজ হচ্ছে ভালো মানুষের উপরে ভালো নারীর উপরে অপবাদ লাগানো এতে মানুষ ধ্বংস হবে তাকে ৪০ লাঠি ছাড়াও পবিত্র হবে না অপর দিকে থাকলো তো গিবাত হলো মানুষের সাথে জড়িত পাপ সম্মানিত দর্শক মন্ডলী এখানে আর একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন বড় পাপ গুলি দুভাগে বিভক্ত একগুলি মানুষের সাথে জড়িত একগুলি আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ একটা মানুষ যদি কোটি কোটি টাকা সুদ খেয়ে থাকে তারপরে জেনেছে যে সুদ হচ্ছে মহাপ একটা জঘন্য পাপক পাপ হচ্ছে সুদ খাওয়া এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে এরপরেও রাতের অন্ধকারে যদি আল্লাহর দরবারে বলে প্রতিপালক আমার ভুল হয়েছে আমি বড় অপরাধী আমি যেসব সুদ খেয়েছি সেসব সুদের ব্যাপারে আমি তোমাকে বলছি অনতপ্ত সহকারে তুমি আমাকে মাফ করো আমি এই পাপ ত্যাগ করছি যত সব লেনদেন আছে সব বন্ধ করলাম ইনশাল্লা আল্লাহ ক্ষমা করবে কেন এই পাপ আল্লাহর সাথে জাকাত দেননি এখন আল্লাহকে বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে। এখন থেকে আমি জাকাত দেব। আপনি অনতপ্ত সহকারে তোবা করুন এই পাপ ক্ষমা হবে কেন এই পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত সম্মানিত দর্শক মন্ডলী বয়স এখন আপনার ষাট একদিনও শলাথ আদায় করেননি আজকে থেকে করছেন আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে করো আমার যাওয়ার জন্য আমি ইনশাআ আপনাকে ক্ষমা করে দিবেন কেন এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ যে কোনো সময়ে ক্ষমা চাইলেই ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হয় না সহজে হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে যদি বাকি জীবন আল্লাহর দরবারে কাটি করেন তবুও মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে না যার সাথে পাপ জড়িত আছে তার কাছে ক্ষমা চাইতে হবে চেয়ারম্যানের নিন্দা করেছে মেম্বার নিন্দা করেছে গ্রামের কোনো লোকের নিন্দা করেছে তার কাছে গিয়ে তার হাত ধরে বলতে হবে যে ভাই ভুল হয়েছে আমার আমি না বুঝে আপনার কিছু বদনাম নিন্দা করেছি দয়া করে আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে ক্ষমা করেন এইভাবে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার ক্ষমা হবে তাছাড়া ক্ষমা হবে না এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ ঠিক তেমনি আপনি একজন রিক্সাওয়ালাকে এক থাপর মেরে দিয়েছেন এমনিতেই রিক্সাওয়ালা হয়তো আপনার কাছে বেশি টাকা চেয়েছে তখন আপনি সহ্য করতে না পেরে মেরে দিয়েছেন তো এই যে অপরাধ হলো এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ এটা তোভা করে ক্ষমা হবে না বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন ছোট ছেলেকে দেননি মেয়েকে দেননি এটা তোবা করে ক্ষমা হবে না নিচের জমি আলু চাষ করেছেন গরু আপনার আলু আপনার আপনি নিজের শ্রম দিয়েছেন জরিপ আছে নিখুঁত জমি জড়ি জমি এই জমিতে আলু চাষ করেছেন এই আলু বাজারে নিয়ে গিয়ে বড়টা উপরে রেখে মাত্র পাঁচ টাকা সাত টাকা দশ টাকা ঠগিয়ে বিক্রি করেছেন এটা মানুষের সাথে জড়িত পাপ এই পাপ ক্ষমা হবে না একজন কষাই প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে একশো করে গোস্ত কম দেয় একজন কসাই মাপে তখন বেশি কম দিতে হাত পারেন একশো দুইশো কম দিল পাপ পাপ এটা এটা মানুষের সাথে জড়িত তবা করে ক্ষমা হবে না সম্মানিত দর্শক মণ্ডলী যতদিন পর্যন্ত পিতা তার বড় ছেলের কাছ থেকে জমি ফেরত না নিচ্ছেন বা ওই মাপে ছেলেদেরকে বন্টন করে না দিচ্ছেন ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না যত লোকের কাছে ঠগিয়ে আলু বিক্রি করেছে সমস্ত লোকের কাছে যতদিন পর্যন্ত টাকা ফেরত না দিচ্ছে ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না একজন কসাই যত মানুষের কাছে এইভাবে গোস্ত বিক্রি করেছে টাকা ফেরত না দেওয়া পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না আপনারা যদি এখন বলেন আব্দুল রাজা সাহেব বিষয়টি তো খুব জটিল হয়ে গেল কত মানুষের কাছে গোস্ত বিক্রি করেছি কত মানুষের কাছে আলু বিক্রি করেছি কোন রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়েছি এখন কেমনে তার কাছ থেকে ক্ষমা নিতে পারি কি করে ক্ষমা নিতে পারি আমরা এখানে আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি যে আপনারা প্রাণপণে চেষ্টা করুন কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যায় কিভাবে রিক্সাওয়ালাকে খুঁজে পাওয়া যায় যার কাছে আলু বিক্রি করেছি তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় যদি তাকে খুঁজে না পান যদি এভাবে সম্ভব না হয় তাহলে দেখুন তার নামে কিছু দান খায়রাত করে কিছু টাকা পয়সা ফকির দিয়ে আল্লাহর দরবারে বলুন আল্লাহ আমি তো অন্যায় করেছি পাপ তো মানুষের সাথে জড়িত তুমি তো ক্ষমা করবে না তো আমি তার পক্ষ থেকে কিছু দান করে দিচ্ছি তুমি আমাকে মাফ করো মানুষের সাথে জড়িত পাপ নিয়ে না করে ক্ষমা হবে না। বলছিলাম গি বাত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ গিবৎ করে পরনিন্দা করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে হবে না যত মানুষের নিন্দা করা হয়েছে সমস্ত মানুষের কাছে ক্ষমা নিতে হবে সম্মিলিত দর্শক মন্ডলী আমরা এ মর্মে আপনাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস নাই আল্লাহ রসুলকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলের জিজ্ঞাসা করি তিনি বলছেন আল্লাহ রসুল বাঁচার পথ কি তাহারসুলেন এক নম্বর পথ বললেন মুখ বন্ধ মুখে কথা না। মুখ করলেই পাপ হবে ক্ষতি হবে ধ্বংস হবে অবশ্যই তুমি বললে ভালো বলবে নইলে মুখ বন্ধ রাখবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি এই মুখ যেন যেখানে সেখানে ব্যবহার করেন না দোকানে বসে স্টলে বসে ঘাটে মাঠে বসে সবসময় মানুষের বদনাম করছেন নিন্দা করছেন আপনি ভেবেছেন এর পরিণতি কি এই জন্য আলারসুল বললেন বাঁচার এক নম্বর পথ হলো মুখ বন্ধ করা আমি আপনাদেরকে অনুরোধ করছি বাঁচার দুই নম্বর পথ হলো বায়তোকা তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো আপনি আর আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না করলেই গুনা হবে একটা সমস্যায় পড়ে যাবেন আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি ত্যাগ করবে না সম্মানিত দর্শক মন্ডলী বিশেষভাবে মুসলিম বোন আপনাদেরকে অনুরোধ করে বলছি বাড়ি ত্যাগ করিয়েন না করলেই ক্ষতি আছে আপনার জরুরি প্রয়োজন কোথাও যায়েন না আল্লাহ রসুল বলছেন তুমি তোমার বাড়িকে প্রশস্ত যেন স্ত্রীকে ধরে তারপরে তিনি বলছেন অবকে আল্লাহ খাতিয়াতগ তুমি তোমার পাপের জন্য কাঁদো সুন্দর করে অজু করে দূরে কাজ ছলাত আদায় করে পাপের জন্য কাঁদতে হবে চোখের পানি ঝরাতে হবে তাহলে বেঁচে যাবেন সম্মানিত দর্শক মন্ডলী পাঁচ আর তিনটি পথ এক নম্বর পথ মুখকে কন্ট্রোল করতে হবে করতে হবে না। তিন নম্বর যেকোনো সময়ে আল্লাহর আল্লাহ কাঁদতে হবে আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো আমরা যেন মুখকে কন্ট্রোল করতে পারি আমরা যেন গিবাদ থেকে বেঁচে যাই তোমার দরবারে এ দাবি এ দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম पाउंड उंड नम्बर शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बी बी बी ओ विजि बता पाठिएमेल कर समाधान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 इसलम सारा विश्व जनप्रिय होसलमर मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश